বাংলা মানবতা সমাধান আলহামত الله عليه রসুল মানসল্লাহিন সম্মানিত দর্শক মন্ডলী আমরা ফাজায়েল আমলের আলোচনায় সলাতের গুরুত্বের উপরে আলোচনা করছিলাম আমরা পূর্বের আলোচনায় ফরজ সলাত আদায় করলে আল্লাহতালা মানুষের প্রতি কিরূপ দয়া করেন মানুষকে কেমন ক্ষমা করেন আমরা এ বিষয়ে আলোচনা করছিলাম তাতে আমরা এতটুক জেনেছি যে মানুষ যদি ভয় ভীতি নিয়ে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য পাঁচক সলাৎ আদায় করে তাহলে সে জান্নাতে যাবে আমরা এখানে কিছু নফল সলাতের আলোচনা করি আমরা যদি কেউ রাসুল সাল্লি আসাল্লামের পদ্ধতি অনুযায়ী আল্লাহকে সন্তুষ্ট করার আশায় নফল সলাৎ আদায় করি তাহলে আল্লাহ তালা আমাদের অতীতের পাপকে ক্ষমা করে দেবেন সলাত একটা আল্লাহকে সন্তুষ্ট করার বড় মাধ্যম এ কারণেই রাসুলসাল আলী ওসাল্লাম বলেছেন যে কোনো ব্যক্তি যখন সলাতে দাঁড়ায় তখন তার সমস্ত পাপগুলি তার কাঁধের উপরে রেখে দেওয়া হয় যতবার সে রুকু করে যতবার সিঁচদে করে তার এই পাপগুলি তার কাঁধ থেকে ঝরে যায় রুকু সিঁচদের মাধ্যমেই মানুষের পাপ ক্ষমা হয়ে যায় অন্য এক বর্ণনায় রয়েছে রাসুল সাল্লি হাসাল্লাম বলেছেন যখন মানুষ সলাৎ আরম্ভ করে তখন তার পাপগুলি তার মাথার উপরে এসে যায় তার মাথার উপরে রেখে দেওয়া হয় যখন সে সিঁচ দে করে সিঁচ দেয়ার সাথে সাঁতে সমস্ত পাপগুলি তার মাথা থেকে নেমে যায় ঝরে যায় একজন সাহাবি বলছেন যে কন্ততো আবি তোমার সিল্লাহ সাল্লাম আমি একদা রাসুলের সাথে রাতে ছিলাম রাত অতিবাহিত করছিলাম তো বে অজুয়েহী আমি রাসুল সাল্লি সাল্লামের কাছে ওজুর পানি এবং তার প্রয়োজনীয় কিছু জিনিস নিয়ে আসলাম এতে রসুল সাল্লি সাল্লাম খুশি হয়ে গেলেন তিনি খুশি হয়ে বললেন সাল তুমি কিছু চাও তুমি যেটা চাইবে আমি তা দিব এটা একটা গতি মানুষ যখন কোনো মানুষের প্রতি অধীনস্থ মানুষের প্রতি খুশি হয়ে যান তখন তাকে কিছু দিতে চান খুশি হয়ে যাতে করে সে ব্যক্তি আনন্দিত হয় খুশি হয়ে যায় তাহ্ রসুল বলছেন যে তুমি চাও তো সাহাবি বলছেন যে আস আলোকা মোরাফা কাফিল জান্নাত আল্লাহর নবী আমি আপনার সাথে জান্নাতে থাকতে চাই আমার এটাই চাওয়া এটাই পাওয়া আল্লাহ রসুল বলছেন যে আওয়া গায়রাজ আলেক এছাড়া অন্য কিছু চাও বিষয়টি এমন হয়ে গেছে যে আল্লাহ রাসুল তো কোনো কিছু নির্ধারণ করেন যে এটা চাও তো এই সুযোগেই তিনি জান্নাতে রাসুলের সাথে থাকতে চেয়েছেন আর আল্লাহ রসুল তো গায়েবের খবর কিছু জানেন না কাজেই তিনি যে এটা চাইবেন এটাও তার জানা ছিল না এখন আল্লাহ রাসুল বলছেন যে আওয়া গায়রাজ আলেক এছাড়া তুমি অন্য কিছু চাও তো সাহাবি বলছেন যে হোয়া দেখা আল্লাহ রসল আমি এটাই চাই অন্য কিছু চাই না আল্লাহ রসুল বললেন তাহলে তুমি বেশি বেশি করে নফল সলাত আদায় করে আমাকে সহযোগিতা করো তুমি আমাকে শক্তিশালী করো সম্মানিত দর্শক মন্ডলী নফল সলাতের বিনিময়ে জান্নাতে আসলের সাথে থাকার সুযোগ হয় নফল সলাতেের বিনিময়ে রাসুলের সাথে জান্নাতে থাকার সুযোগ হয় এই তো বোরায়দা রাজি আল্লাহ তালানহা বলছেন যে একদা রাসুল সাল সাল্লাম ফজরের সলাত আদায় করে বেলালকে ডেকে বললেন বেলাল আইও আমালিন আমিলতা তুমি কি আমল করো তো যে ব্যাপারে তুমি আশাবাদী জান্নাতে যাবে বলো তো বেলাল তুমি কি আমল করো বেলাল রাজি আল্লাহ তালান বলছেন আল্লাহ রাসুল এমন তো কোনো আমি আমল করি না যে আমলের বিনিময়ে আমি জান্নাতে যাব এমন তো কোনো আমলের ব্যাপারে আমি আশাবাদী নই বলছেন যে বেলাম কুল্লামা জান্নাতা আল্লাহ আলাইক। আমি যতবারই জান্নাতে প্রবেশ করেছি ততবারই আমি তোমার জুতার আওয়াজ শুনতে পেয়েছি তুমি আমার আগে আগে জান্নাতে জুতা পায়ে দিয়ে হাঁটছ তো বেলাল রাজি আল্লাহ বলছেন আল্লাহর নবী কুল্লামা তাওয়া যাই তো তোরা কাতায় আমি যখনই অজু করেছি তখনই দূরে কাজ ছলাত আদায় করেছি কুল্লামার দাখালতুল মসজিদ আর সল্লাই তো রাখা তাই যখনই আমি মসজিদে প্রবেশ করেছি তখনই আমি দূরে কাত ছলাত আদায় করেছি আর আমার এটা একটা গতি এটা আমার একটা নীতি আমি মসজিদে প্রবেশ করলে দূরে কাজ ছলাত আদায় করি আমি অজু করলে মনে করি যে আল্লাহ তালার জন্য আমার উপরে দূরে কাজ রয়েছে আমি অজু করলেই আল্লাহকে সন্তুষ্ট করার জন্য দূরে কাজ ছলাত আদায় করি আল্লাহর রাসুল বলছেন বেহেমা বেলাল বুঝেছি তুমি যে কেন আমার আগে আগে জান্নাতে জুতা পায়ে দিয়ে হাঁটছ বিষয়টি আমার বোঝা হয়েছে বেলাল এই কারণেই তুমি আমার আগে আগে জান্নাতে জুতা পায়ে দিয়ে হাঁটো যে তুমি অজু করলেই দূরে কাজ সলাত করো আর মসজিদে প্রবেশ করলেই দূরে কাজ সলাত আদায় করো মাসজিদে তো হুকুম ভিন্ন তার মানে কোনো মানুষ মসজিদে প্রবেশ করে দূরে কাজ সলাত আদায় না করে বসতে পারে না কাতাদারাজী আল্লাহ তালাহ বলছেন যে আল্লাহ রসুল বলেছেন এই যা দেখালা আহাদ মসজিদ না বসে দূরে কাত সলাত আদায়ের পূর্বে এটা একেবারে মানুষ থেকে আল্লাহর অধিকার খর্ব করে নিয়েছেন কোন মানুষই মসজিদে ঢুকে দূরে কাত সলাত আদায় না করে বসতে পারে না যাবের রাজি আল্লাহ তালাহ বলছেন যে আমি মসজিদে ঢকলাম তা আল্লাহ রসুল বললেন আমাকে যে সালের আকাতেন তুমি প্রথমে দূরে কাজ সলাত আদায় করো আল্লাহ রসুল মসজিদে বসে আছেন আমি ওভাবে ঢুকলাম তিনি আমাকে বললেন যে তুমি মসজিদে ঢুকে দূরে কাত সলা করো জাবের রাজি আল্লাহ বলছেন যে আল্লাহ রসুল বলেছেন কোনো ব্যক্তি যদি মসজিদে প্রবেশ করে যখন জুমার খুদ্ চলছে জুমার খুদ্ বা চলাকালীন এই সময়তেও কেউ যদি প্রবেশ করে তাহলে সে যেন দূরে কাত আদায় করে সংক্ষিপ্ত করে হলেও দেরেকাত ছাত আদায় করতে হবে মানুষ মসজিদে প্রবেশ করে দেরে কাত ছ আদায় না করে বসতে পারে না এর বিনিময় জান্নাত এটা আল্লাহ একটা দয় মানুষ দেরেকাত আদায় করে আল্লাহকে খুশি করতে পারে আল্লাহকে সন্তুষ্ট করতে পারে যার বিনিময়ে সে জান্নাত পেয়ে যাবে আবহরায়রা জিয়া আল্লাহ তালাহ বলেন রসুল সাল্লাহ আলহ্লাম বলেছেন মান্তওয়াজা ফাহসান কেউ যদি অজু করে সুন্দর করে উজু করে অসল্লা কাতায় দূরে কাত সলাত আদায় করে মুহে মে কালবে মনে প্রাণে ভয় ভীতি নিয়ে আল্লাহকে সন্তুষ্ট করার আশায় দুরেকাত সলাত আদায় করে আল্লাহর নবী বলছেন গোফেরাতলাহু আহ্লাহ তাকে ক্ষমা করে দিবেন। তার অতীতে যত পাপ রয়েছে সব পাপ আল্লাহ তাল্লাহ মাফ করে দিবেন। বখারি মুসলিমের হাদিস উসমান রাজি আল্লাহ তাল বলেন রাসুল সাল আসাল্লাম বলেছেন হাজা। আমি যেভাবে অজু করলাম কেউ যদি এইভাবে অজু করে করার পরে দূরে আদায় করে এই দূরে কাত সলাতে যদি মনে মনে কথা না বলে মনে প্রাণে ভয়ভীতি নিয়ে যদি সলাত আদায় করে তাহলে তার পাপ ক্ষমা হবে তার জন্য জান্নাত জরুরি হয়ে যাবে নিশ্চিত সে জান্নাতে যাবে ইনশাল্লাহ সে জান্নাতে যাবে সম্মানিত দর্শক মন্ডলী আমরা বলছিলাম যে মানুষ নফল সলাতে বিনিময়ে অজু করে দূরিকাঁধ সলাত আদায় করে জান্নাতে চলে যাবে আল্লাহ আল্লাহতালা মানুষের জান্নাত যাওয়ার জন্য কত সহজ পথ করে রেখেছেন আবু হর রাজি আল্লাহ তালাহ বলেন রসুল সাল্লি সাল্লাম বলেছেন আর বাইনা উলা। কেউ যদি চল্লিশ শক্ত সলাতের তাকবিরের তাহারিমা পায়। কেউ যদি চল্লিশ শক্ত সলা তাহারিমা পায়, তাহলে তার জন্য দুইটি স্বাধীনতা ঘোষণা করা হয়েছে আল্লাহর নবী বলছেন সে জান্নাতে যাবে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যাবে সে জাহান নামে যাবে না আর সে মুনাফেক থাকবে না সম্মানিত দর্শক মন্ডলী আমরা কি হাদিসটি বোঝাতে সক্ষম আমরা আবারও বলি রসুল সাল্লি আসাল্লাম বলেন কেউ যদি চল্লিশ শক্ত সলাদ জামাতে আদায় করতে পারে তাকবীরের তাহারি মা পাই ধারাবাহিকভাবে চল্লিশ শক্ত সলাপ তাকবিরের তাহারি মা পেল আল্লাহ রসুল বলছেন সে ব্যক্তি মোনাফেক থেকে মুক্ত হয়ে যাবে সে ব্যক্তি জাহান্নাম থেকে মুক্ত হয়ে যাবে এমন ব্যক্তি জাহান নামে যাবে না এমন ব্যক্তি মুনাফেক হবে না সমন্বিত দর্শক মন্ডলী চল্লিশ শক্ত সলাদ যদি আমরা তাকবিরের তাহারিমা পেয়ে আদায় করতে পারি তাহলে আমাদের মধ্যে এই দুইটা জিনিস থাকবে না আল্লাহ তোমার অনেক দয়া তোমার অনেক রহমত তুমি আমাদের কবুল করো আমরা যেন এই সলাদ আদায় করতে পারি উম্ম হাবিবা রাজি আল্লাহ তাল বলেন তাহলে তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করা হবে আর জহরে জহরের পূর্বে চার রাকাত সম্মানিত দর্শক মন্ডলী আমরা কিছু সময়ের জন্য বিরতিতে যাচ্ছি ইনশাল্লাহ পরিচ্ছন্ন অর্থনীতি অর্থ ব্যবস্থা হলো না কেউ ক্ষতিগ্রস্ত হবে আর না কেউ ক্ষতিগ্রস্ত করবে সুস্পষ্ট বিনিময় নীতি जहां नाम सुन्न अर्थन इसलामचारी अत्याचारित বৈধ উপায়ে অর্থ উপার্জনের বিভিন্ন বিধিবিধান দেখুন ইসলামী অর্থনীতি প্রতি সোমবার বুধবার ও শনিবার রাত দশটায় বাংলাদেশে ও রাত সাড়ে নটায় ভারতে বিস টিভি বাংলায় उहीदारा दास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 কারণ আসসালাম আলাইকুম ওরাহমতুল্লাহ সম্মানিত দর্শক মন্ডলী আমরা বলছিলাম যে রসুলসল্লি হাসাল্লাম বলেছেন মানুষ যদি বারো রাকাত নফল সলাত আদায় করতে পারে তাহলে আল্লাহ আল্লাহতালা জান্নাতে তার জন্য ঘর নির্মাণ করবেন সে জান্নাত পাবে আল্লাহ আল্লাহতালা তার জন্য জান্নাতে ঘর বানাবেন আর বা রাকাত ইনকাবলা জোহরে জহরের পূর্বে চার রেখাত অরাকাতায়নে বাদাল মাগরীব মাগরীবের পরে দুই রেখাত অরাকাত আনে বাদাল এশা এসার পরে দুই রেখাত রাকাতাইনে কাবালাল ফজর ফজরের পূর্বে দুই রেখাত আর জহরের পরে দুই রেখাত এ হলো মোট বারো রাকাত সলাদ জহরের আগে চায়ের পরে দুই মাগরিবের পরে দুই এশার পরে দুই ফজরের আগে দুই এই বারো রাকাত সলাদকে যদি নিয়মিত আদায় করতে পারে আল্লাহর নবী বলেছেন তার জন্য জান্নাতে একটা করে ঘর নির্মাণ করা হবে সম্মানিত দর্শক মন্ডলী আল্লাহর দয়ের অভাব নেই আল্লাহর রহমতের অভাব নয় আবহরাই বলেন বলেছেন কেউ যদি আসরের পূর্বে চারেকাত সোন আদায় করে আমাদের দেশে কিন্তু আসরের পূর্বে সোনাদ সালাত আদায় করা অভ্যাস নেই অভ্যাসই নই মানে আমরা অবগতই নই আমাদের এলাকাতে এটা কে অমল করে এমন আমাদের জানাই নাই অথচ আল্লাহর নবী বলছেন যে আসরের ফরজ সলাতের পূর্বে কেউ যদি চার রেখাত সলাৎ আদায় করে তাহলে আল্লাহ আল্লাহতালা তার প্রতি দয়া করবেন রহমত করবেন অবশ্য আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন কেউ যদি আসর উপরে দুই রেখাঁ সলাত আদায় করে আল্লাহ আল্লাহতালা তার প্রতি দয়া করবেন সম্মানিত দর্শক মণ্ডলী আমরা আসরের পূর্বে দুই রেকাত সলাত আদায়ের ব্যাপারে চার রেখা সলাৎ আদায়ের ব্যাপারে আগ্রহী হই ঠিক আমরা আসরের পূর্বে যেমন সুন্নত পড়তে চাই না পরে সুন্নত পড়তে মাঝে সলাত রয়েছে প্রত্যেক দুই আজানের মাঝে সলাৎ রয়েছে আল্লাহ রসুল বলছেন তোমরা মাগরীবের আজানের পরে দূরে কাত সলাত আদায় করো তোমরা মা আজানের পরে দূরে কাজ সলাত আদায় করো তোমরা আজানের পরে দূরে কাজ সলাত আদায় করো তিনি তৃতীয়বারে বললেন মা গরিবের ফরজ সলাত শুরুই হয়নি আজান হওয়ার সাথে সাথে সাহাবিগন মা পরে সোননাথ পড়া আরম্ভ করতেন এটা আমরা পড়তে পারি এতে আল্লাহ আমাদের প্রতি দয়া করবেন্লাহ তালা আনহা বলেন রাসুল সাল আহলাম বলেছেন আল ফাজের দনিয়ম ফিহা কোনো মানুষ যদি ফজরের পূর্বে দূরেকাত সন্নাত সলাত আদায় করতে পারে ফজরের পূর্বে যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য দূরেকাত সলাত আদায় করে ফেলে তাহলে আল্লাহ তাল্লাহ তাকে জান্নাতে দেবেন সে জান্নাতে যাবে সে জান্নাত পেয়ে যাবে আনাস আহনাস আল্লাহ তালা বলেন রসুলসল্লি আসাল্লাম বলেছেন মানসোল্লা আর উলা কে যদি চাষের চারেকাত আদায় করে আর জোহরের সলাতের পূর্বে সূর্য ঢলে যাওয়ার সাথে সাথে সূর্য একটু গড়ে যাওয়ার সাথে সাথে যদি কেউ চারেকাদ সলাত আদায় করে তাহলে আল্লাহ তালা তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করবেন সম্মানিত দর্শক মণ্ডলী আমাদের এখানে দুইটা বিষয় স্পষ্ট হতে হবে একটা চাস্তের সলাদ আর একটা হচ্ছে জোহরের সুন্নাতের পূর্বে সূর্য ঢোলার সাথে সাথেই কিছু সোননাথ সলাাত রাসুলসাল্লি সাল্লাম বলেছেন যে জোহরের সুন্নাতের পূর্বে সূর্য একটু গড়ে যাওয়ার সাথে সাথে কেউ যদি চারের কাজ সলাত আদায় করতে পারে তাহলে তাহার যুদ সলাত আদায় করে যে নেকি পাবে সে নেকি পাবে তারপরে তিনি বলছেন চাস্তের সলা। চাস্তের সলাদের ব্যাপারে দুই রেখাঁ চার রেখাঁ আট রেখাতে এসেছে তবে তিনি এভাবে বলেছেন একবার যেমন এখানে বললেন কেউ যদি চাস্তের চার রেখা ছলাত আদায় করতে পারে তাহলে আল্লাহতালা তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করবেন চাস্তের চার রেখা ছলাত আদায় করে সে জান্নাত পেয়ে যাবে অন্যত্রে রাসুলসাল্লি সাল্লাম বলেন অবেকুল্লে তাকবিরাতিন সাদা আল্লাহ আকবর বললে দানের নেকি হয় অবিকুল্লে তাহমিদাতিন সাদাকা আলহামদুলিল্লাহ বললে দানের নেকি হয়। নেই হয়া সুবাহান্লাহ বললে দানের নেকি হয়। সাদাকা, ইহ বললে দানের নেকি হয় ও আমরিন বিল মাফে সাদাকা ভালো কাজের আদেশ করলে দানের নেকি হয় ও নাহিয়ানিল মুে সাদাকা আর অপছন্দ কাজ থেকে মানুষকে বিরত থাকার জন্য বললে দানের নেকি হয় রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলছেন যে এই সবের জন্য এই কাজটি যথেষ্ট যদি দূরে কাত সলাত আদায় করে তাহলে এতগুলি জিকির আজকার তাসবি তাহালিল করে যা নেকি পাবে কাজ সলাত আদায় করে তাই নাকি পাবে সমন্বিত দর্শক মন্ডলী আসলে কি আমরা চাষের সলাদটা বোঝাতে পেরেছি আর একটু বুঝি সূর্য উঠার পর পরই যদি আমরা এই সলাদটা আদায় করি তাহলে এই সলাতের নাম হলো এশরাক আর আটটা নয়টার দিকে যদি আমরা এই সলাত আদায় করি তাহলে এই সলাতের নাম হলো চাস্ত আর দশটা সাড়ে দশটা সময়ের দিকে যদি আমরা এই সলাত আদায় করি তাহলে এই সলাতের নাম হলো আউ আবিন তো রসুল সাল্লাহআাল্লাম বলছেন যে মানসল্লা ফাজরাফি জামা কোনো ব্যক্তি যদি ফজরের সলাৎ জামাতে আদায় করে তোমা কা আদা ওয়াত করে তারপর বসে বসে আল্লাহকে ডাকে আল্লাহকে স্মরণ করে ঝিকির আজকার করে তাসবী তাহালিল করে হাত্তা তাতলো আসাম সূর্য উঠা পর্যন্ত সূর্য উঠে গেল ঐশলিরাকাত সূর্য উঠার পরে যদি দূরে আদায় করে। আল্লাহর নবী বলছেন আজ রহু কাজরে হাজিন ওমরা করে যে নাকি পাবে ফজরের সলাৎ আদায় করার পরে বসে থেকে জিকির আজকার করে যখন সূর্য উঠে যাবে তখন যদি দূরে কাত সলাত আদায় করে তাহলে সেই নেই পাবে অর্থাৎ হজ করলে ওমরা করলে যে নীকি পাবে সে নীকি পাবে আল্লাহর নবী বলছেন পূর্ণ পূর্ণ পূর্ণ যদি কাজটি অনেকের জন্য কঠিন কেননা ফজরের সলাতের পরে মানুষের অনেক কাজ থাকে মানুষের ব্যস্ততা থাকে এতে আমরা মনে করতে পারি যে মানুষের ব্যস্ততার কারণে এই সলাতটা আদায় করতে পারবে না মানুষ তবে যারা পারবে আল্লাহর নবী বলছেন যারা পারবে ফজরের সলাত আদায় করার পরে মসজিদে বসেই আছে সূর্য উঠে গেল এর পরে দূরে কাত সলাত আদায় করলো তো ও যদি সূর্য উঠার পরে দূরে কাত সলা আদায় করে তা আল্লাহর নবী বলেছেন যে পূর্ণ উমরার নেকি পাবে এই সলাতের নাম হচ্ছে এশরাক সূর্য উঠার পরে আদায় করলো আল্লাহ রসুল বলছেন যে ঠিক সাড়ে আটটা নয়টা দশটা একে বলা হয় জোহা চাস্ত এরকম সময়ে যদি দূরে কাত সলাত আদায় করে তাহলে এতগুলি এবাদত করে সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর তাজবি তাহলীল জি কি রাজকার করে যত নেকি পাবে চাস্তের দু রেখাত সলা আদায় করে তত নিকি পাবে সম্মানিত দর্শক মণ্ডলী চাস্তের সলাাদ যদি চার রেখাত আদায় করে আল্লাহনবী বলছেন তার জন্য জান্নাতে আল্লাহ আল্লাহতালা ঘর নির্মাণ করবেন নফল সলাতের বিনিময়ে আমরা জান্নাত লাভ করতে পারি নফল সলাতের বিনিময়ে আমরা আল্লাহকে সন্তুষ্ট করতে পারি নফল সলাৎ আদায় করে আমরা আল্লাহকে সন্তুষ্ট করে জান্নাত লাভ করতে পারি সম্মানিত দর্শক মন্ডলী আজ্লাহ বলছেন যে রাসুল সাল্লাই মানুষকে ইসতে সলাত। সলা চাওয়ার সলাদ শিখিয়ে দিতেন যেমন ভাবে তিনি কোরআন মাজিদ পড়া শিখিয়ে দিতেন ঠিক তেমনি ভাবে তিনি ইশতে খার সলা শিখিয়ে দিতেন তিনি বলছেন কোনো মানুষ যদি কোনো কাজের ইচ্ছা করে কোনো মানুষ যদি কোনো কাজের ইচ্ছা করে তাহলে দূরে কাজ সলাত আদায় করবে বেগাই ফরজ নয় এ দূরে ফরজ ছলাত ও দূরে কাজ ছলাত আদায় করবে আদায় করে বলবে আল্লাহ আস্তা ও আস্তাকবে প্রতিপাল আমি আমার এই কাজে তোমার নিকটে কল্যাণ চাচ্ছি প্রতিপাল আমি এই কাজে তোমার কাছে ক্ষমতা চাচ্ছি ও আস আল কামিন ফাজ আজিম তোমার কাছে এই কাজে বড় প্রতিদান বড় বিনিময় চাচ্ছি তুমি যদি মনে করো এই কাজটা আমার জন্য আমার দিনের জন্য আমার পলকার জন্য করলেন ফাঁকদির হলি তাহলে এই কাজের জন্য তুমি আমাকে সক্ষম করো ও হলি তুমি এই কাজ আমার জন্য সহজ করে দাও অবারিক লিফিয়ে তুমি এই কাজে আমাকে বরকত দাও সম্মানিত দর্শক মণ্ডলী ওরা সুলসাল্লি সাল্লাম এখানে তিনটে জিনিস চাইতে বললেন তার এক নম্বরে বললেন এই কাজটা আমার জন্য যদি কল্যাণ করা হয় তাহলে আমাকে সক্ষম করো দুই নম্বরে তিনি বললেন যে তুমি এ কাজে আমাকে শক্তিশালী করো তুমি এই কাজে আমার প্রতি সহযোগিতা করো তুমি আমার প্রতি বরকত নাসিল করো সম্মানিত দর্শক মণ্ডলী আমরা গতি অনুযায়ী আলোচনা এখন শেষ করছি ইনশাল্লাহ আপনাদের কাছে আমরা একটা দাবি রাখছি যে এই সলাতের ফজুলতের ব্যাপারে যে নফল সলাত আদায় করে আল্লাহকে সন্তুষ্ট করা যায় জান্নাত পাওয়া যায় এ ব্যাপারে যা ধারাবাহিক আলোচনাগুলি আছে আপনারা এই আলোচনাগুলি দেখুন পরবর্তীতে আমরা এই হাদিসের আলোচনাটি বিস্তারিত করব ইনশাল্লাহ আপনাদেরকে এ বিষয়ে পরবর্তী আলোচনা দেখার অনুরোধ রেখে আজকের মতো আলোচনা শেষ করছি আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো আল্লাহ মামিন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ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 সালেহীন প্রতি সোমবার আন্তরিক বার্তা সবচেয়ে লাভজনক ব্যবসা আপনি কি জানতে চান কোন ব্যবসা আপনাকে সর্বোচ্চ মুনাফা দিতে পারে कुरानूलानीराय जायेंसीिक भाषा আপনি তাহলে সেখানে পাবেন সত্তর হাজার পারসেন্ট আর কোন ব্যবসা আপনাকে এর চেয়ে বেশি মুনাফা দিতে পারবে আজই বিনিয়োগ করুন আল্লাহ তালার রাস্তায় বাংলা মানবতার সমাধান